ইবনু উমর রদি আলাহ তু হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এর যুগে সাহাবিগণের পারস্পরিক মর্যাদা নির্ণয় করতাম আমরা সর্বাপেক্ষা মর্যাদা দিতাম আবু বকর রদিয়া তাল্লাহন হোকে তারপর উমর ইবন খতাব রদুলিল্লাহতু আল্লাহকে অতপর উসমান ইবনু আফফান রদিল্লাহন হুকে